সালামু আলাইকুম রহমতুল্লাহি আচ্ছা সেহাজিতার সকল হাদিসকে কি শহীদ হাদিস হিসাবে গ্রহণ করা যায় না এই ব্যাপারে সমস্ত মহাদিস বলছেন শুধু সহি আল বখারি এবং সহি মুসলিম এই দুইটারই সমস্ত হাদিস সহি যদিও এইগুলোর দুই একটা হাদিস নিয়ে কেউ বিভিন্ন মন্তব্য করছেন কথাবার্তা বলছেন কিন্তু বলা যায় যে সহি আল বখারি সহি মুসলিম এবং মোয়াত্তা ইমা মালিক এই তিনটা হাদিস গ্রন্থের সব হাদিস সহি এটা এই উপমহাদেশের সবচেয়ে বড় মহাদিস যিনি ছিলেন শাহউলিউল্লা মহাদ্দহল বি রহমতুল্লাহ আলী তিনি গবেষণা করে বলছেন যে সহি আল বখারি সহি মুসলিম মোয়াত্তাইমা মালিক এই তিন গ্রন্থের হাদিসগুলো সব সহি আর আপনার তিরমিজি জামিয়া তিরমিজি সুনানে আবুদাউদ সুনান আনাসাই সুনান ইবনে মাজা এই চারটা হাদিস গ্রন্থে আপনার সহিও আছে আছে এবং একটা জাল হাদিসের সংখ্যা হাদিসের গ্রন্থকে বলেন কুতুবুচিতা ছয়টা হাদিসের কিতাব এটা আমাদের এই উপমহাদেশের নাম হয়েছে সাহায্য আসলে এটা বলাটাই ভুল যে এখানে সব হাদিস না শুধু সহি হাইন যে দুইটা বখারি এবং মুসলিম এই দুইটা সহি হাইন এটা একেবারে সহিপারে কারো কোনো একটা লাভ নেই কিন্তু তিরমিজের মধ্যে অনেকগুলো দহ হিফাদিস আছে তারপরে আবুদাউদ নাসাই এগুলার মধ্যে দহ হাদিস আছে এই জন্য ওগুলার সভাদিস সহি না